সলাতাম সঈদুল সিন নবীনা মহমদি আজময়বাদ فعن أبي العباس سهل بن سعد للسعدي أن رسول الله صلى الله عليه وسلم قال يوم خيبر لأعتينا الرأية غدا رجلا يفتح الله على يديه يحب الله ورسوله ويحبه الله ورسوله ফভথুকুহতা ফরমস আল রসূরহ অলহসল কুহুমতা উত্লাহ অলহ يكن به ফজাহ শ্রোতা আমাদের কাছে অনেক কল্যাণের পথ চলে আসে খুলে যায় কিন্তু দেখা যায় আমরা কতটুকু আগ্রহী সেটার প্রতি সেটা আমাদের কর্মকাণ্ড আমরা যাচাই করলে আমরা বুঝতে পারব কিন্তু আজকে আমরা যেই ব্যাপারটি তুলে ধরব সেটা হচ্ছে শাহবাদের মাঝে কল্যাণের প্রতি আগ্রহ কতটুকু ছিল যে কল্যাণের কোনো সুযোগ পেলেই তারা যে আপনার এটার জন্য উঠে পড়ে লাগতো সেই ব্যাপারটি এই হাদিস থেকে আমরা তুলে চেষ্টা করব সেটা হচ্ছে তিনি বলছিলেন আলা আলাই যে আমি আগামীকাল যুদ্ধের ঝান্ডা এমন ব্যক্তিকে দেব যার হাতে আল্লাহ শাহু এই এলাকার স্বাধীনতা দিবেন এবং এলাকার বিজয় দিবেন। তাকে আল্লাহ জাহানহু এবং তার রসুল সে আল্লাহ এবং রসুলকে ভালোবাসে এবং তাকেও আল্লাহ আল্লাহ রসুল ভালোবাসেন এ কথা শোনার পরে রাত্রিবেলায় প্রত্যেকে চিন্তা করতেছিল যে যেন তাকেই দেওয়া হয় যখন সকাল হলো তখন সবাই রসুল আকরম সালামের কাছে উপস্থিত হলেন সবাই চাচ্ছিল যেন ঝান্ডাররা তার হাতে দেওয়া হয় তখন রসুল আকরমসুল্লাম হঠাৎ করে বললেন এই না আলি ইউবনা আবি তলিফ যা আলি ইবনা আবি তালেব কোথায় তখন বলা হলো ইয়ার রসুল আল্লাহ এসতে কি আই নেই যে হে আল্লাহ রসুল তার তো চোখে রোগ ধরেছে তখন বলা হলো যে যাই হোক তারপরেও তাকে ডেকে নিয়ে আসো যখন তাকে ডেকে নিয়ে আসা হলো তখন রসুল আকরম সালাম তার চোখের মধ্যে থুতো দিয়ে দিলেন এবং তার জন্য দোয়া করলেন তখন তার চোখটা ভালো হয়ে যায় যেন তাতে কোনো রোগই ছিল না কোনো ব্যথাই ছিল না অতপর রসুল আকরম তাকে ঝণ্ডা দিয়ে দিলেন হজরত আরি বলেন ইয়ারসুর আল্লাহ কাতির হুম হাত্তা যে আমি কি তাদের সাথে যুদ্ধ করবো যতক্ষণ তারা মতো না হয়ে যায় বলা হচ্ছে বললেন যে তুমি ধীরস্থির ভাবে সেদিকে অগ্রসর হবে তখন যখন তুমি তাদের সেই জায়গায় পৌঁছাবে তাদের কাছে তখন তাদেরকে প্রথমত ইসলামের দিকে ডাক দিবে এবং তাদেরকে বলবে যে আল্লাহর আল্লাহ রয়েছে এটা তাদেরকে জানিয়ে দিবে শুরু করবে না আগে উদ্দেশ্য নয় হ্যাঁ যুদ্ধ হচ্ছে প্রয়োজনের ত্যাগিতে হ্যাঁ এই কারণে রসুল আকরম শাহ ইসলাম দাওয়াতি কর্মকাণ্ডকে প্রাধান্য দিলেন তিনি বললেন না তুমি সাথে সাথে যুদ্ধ শুরু করবে না তাদের সেখানে পৌঁছে তুমি তাদেরকে ইসলামের দিকে ডাকবে এবং তাদের হ্যাঁ আল্লাহর কি অধিকার আছে সেটা জানিয়ে দিবে এবং রসুল বললেন অনেক গুলা লাল পাওয়ার চাইতে সুতরাং ব্যাপারটা খুবই চমৎকার যে দাওয়াতের অনেক ফজিলত রয়েছে আর সেটা বুঝা যায় বর্তমানে একটা আপনার ব্যাপার বলে সেটা হচ্ছে যে কাশিম গত দুই এক বছর আগে দেখা গেছে যে একটা লাল ওট বিক্রি হয়েছে এক মিলিয়ন সুতরাং হয় অনেকগুলো লাল যদি উত্তম হয় তাইলে কত ফজলের ব্যাপার দাওয়াতি গাছ সেটা আমাদের খেয়াল রাখতে হবে মৌলিক বিষয় হচ্ছে যে এখানে যে রসুল আক্রমশাম যখন ঝান্ডা দিতে চেয়েছিলেন তখন প্রত্যেকেই কল্পনা করছিলেন যে আমি যেন সেই ঝান্ডার অধিকারী হয়ে যায় কারণ রসুল বললেন সেও আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসে এবং তাকেও আল্লাহ আল্লাহ ভালোবাসে সুতরাং এই ভালোবাসা পাওয়ার জন্য সবাই কিন্তু উৎপেত ছিল কিন্তু পরবর্তীতে সেই মর্যাদাটুকু অর্জন করেছেন হজরত আলিবীল রি আল্লাহু তালানহু আল্লাহ আমাদেরকে এরকম ভাবে কল্যাণের প্রতি ধাবিত হওয়ার তৌফিক দান করুন বসর আল্লাহ আলী